এখন যে উদ্ভূত সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে সংক্রান্ত সর্বসম্মত অভিমত অনুযায়ী এটা একটা দেশে জটা কিনা বিবাহী সেগুলো যেমন একটা সরি আফ সেটা এবং একটা আকদাই আফদাদা হয় ইমাম এবং তার রাই প্রজাদের ইমামের এখানে দেওয়ার মতো ঠিক আছে আছে আল্লাহ সাব্দুল আলমিনের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু খলিফা আদম আলী ইসালামকে আল্লাহুল্লাহ খলিফা হিসাবে অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বিধান দুনিয়াটা বুঝবে দুনিয়ার মধ্যে দুনিয়ার ভোজ নাই নাই একাদুদ্দ্বন্দ্বীগীর যোগ্যতাই তাদের ছিল কিন্তু দুনিয়ার ভোজ এরপরে দুনিয়ার ভোজ অনুযায়ী একাদুদ্দীগী আল্লাহর হুকুম অনুযায়ী মানস অনুযায়ী পরিচালনা করা এই ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে সেরেস্তাদের অতিরিক্ত ভুলছে প্রত্যেকটা বুনিয়াদন আল্লাহ খুলি এখন খেলাপথের সামগ্রিক বিষয়গুলো যেগুলি প্রত্যেকে আন্দোলন এই মশা দেওয়ার দায়িত্বটা হকটা প্রত্যেকেরা তারা নিজের আমার করে আর বেশ ভালো মধ্যে যারা ধান্যকর এদেরকে দায়িত্বটা কি করে তারা নির্ধারণ করে কাউকে খলিফা বানিয়ে তাদের মধ্যে একটা বলেছেন অপরিহার্য দে একটা সত্ত এটা হইল সে হবে ঢাল যার অধীনে থেকে যুদ্ধ করা যাবে এবং যার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করা যাবে ইমামের এই সৌকা এই তাম কিটা কোকাহিকার সর্বসম্মত সর্বসম্মতভাবে কি করেছেন শর্ত হিসাবে আরোপ করেছেন যে ইমাম হওয়ার জন্য অপরিহার্য লোক কি হওয়া সৌকা এবং তাম কিছু থেকেও এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয় ইমাম উজ্জুলনা ইউ কত ইমাম হল ঢাল যার মাধ্যমে আত্মরক্ষা করা যায় এবং শত্রুর বিরুদ্ধে কি করা যায় যুদ্ধ করা যায় নিজেদের জান মাল ইজ্জত দিন এই সবগুলোর সুরক্ষা হয় যার মাধ্যমে আর শত্রু মোকাবেলায় যুদ্ধ করা যায় যাকে নিয়ে যার সহায় সে হলেন ইনাম এই খত্রে যদি কোনও সেটা দেখেন আবু বসির আলী আলহ তাকে রসুল করে হাতে উঠে দিছে রসুল কিন্তু খলি পাওয়া রসুল করেছেন আবু আসির সাল্লাম কিন্তু রসুল চুক্তির কারণে হোক আর যে কারণে হোক আবু বসির কে কি দিতে পারতেছে সুরক্ষা দিতে পারতেছেন না থেকে বাতিয়ে পারতেছেন এই জন্য আবু রোজালো পৃথক হয়ে গেছে আর একটা মুখারি হাঁটা হাতি করে আবারও তাও করেন আবু কি ভাবছেন যে আবার যদি রসুলের কাছে ফিরে নেওয়ার জন্য ইচ্ছা কি করে আসে রসুল আবার কি করবেন আমাকে ফিরিয়ে দিবেন মানে এখানে থাকে আমি আমাকে কি করতে পারবো না রক্ষা করতে পারবো এই জন্য রসুলের এই অধীনতা এই মদিনের মধ্যে থাকা বাদ দিয়ে তিনি আলাদা চলে গেছেন সেখানে গিয়ে যথারীতি তিনি কি করেছেন একটা গঠন করেছেন দিন গ্রুপ গঠন করেছেন যেই গ্রুপ রফুল্লাহম যাদের সাথে চুক্তি করেছেন যুদ্ধে না করার সেই গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ করছেন এলে তিনি কি গতলের ফেলা হতে অধীনে ছিলেন খলিফা থাকলেই যেই খলিফা আমাকে হেফাজত করতে পারবে না সেই খলিফার অধীন হওয়া ফরজ আর সেই গলীকার ওই অধীনতা না মানলে আমি তোমার বোধ হ্যাঁ এখানে একজন আরেকজনের বলায় আরেকটা বলা রাজনৈতিক বলায় ফেলা বলায় সেটা হইল ক্রমশ রায়ের মধ্যে আল্লাহ যারা ইমানে তাদের সাথে তোমাদের ওয়ালায়তের কোনো অংশ নেই কোন একটা ইমানের যে ওলায়াত এটা নেই রাজনৈতিক এই জন্য দেখেন পরবর্তী অংশ বলা হয়ে তার শত্রুর বিরুদ্ধে তোমার কাছে কি চাইতেছে সাহায্য চাইতেছে তোমার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করা শত্রুর বিরুদ্ধে ফাল এই তোমাদের উপর সরল কি করা সাহায্য করা এবং তোমার এমন শত্রুর বিরুদ্ধে যদি সেই মুসলমানে যুদ্ধ করে যে শত্রুটাকে তোমার কি হয়ে যুদ্ধ না করা চুক্তি আর আহাত রক্ষা করা মোমেন্টের জন্য ফরি করতে পারবো না ভাঙতে পারবো না এখানে কাপের সাথে চুক্তিটা রক্ষা করতে হবে আর মুমেনের কি করা যাবে না সাহায্য করা যাবে না যেটা করিস না মুমেন্টের সাহায্য করা যাবে এখন এই মুমেন্টকে কাসের বিরুদ্ধে যে কাসের সাথে তার যুদ্ধ না করার চুক্তি হয়ে গেছে সাহায্য না করলে সে মুমিনকে সাহায্য না বরং আল্লাপ বলে এই সাহায্য বাদ দেওয়ার কারণে সে কি হয়নি অপরাধী হয় কয়টা প্রমাণিত হয়ে গেল এত এলো গলায় আমলায়াত যে আর যার উপর নাই ক্ষুদ্রত নাই তার উপর কিনে শিয়া শিবালয়াত নাই এখন যদি কেউ বলে যে তার উপর আমার সিয়া শিবলায়াত কি করবে কেবে এর পুরো আয়াতের বিপরীত হয়ে গেল না আর শুধু এতটুকুই বলে না বরং সে আমাকে আমি কি আবু অবস্থানটা কোন পর্যায়ে ছিল এই কথা অনুযায়ী বাঘী হবে শুধু বাঘ না এখন যারা খেলাফতের দাবিদার তাদের সিয়াসি যাদের উপর নেই যাদের উপর তার তাম যেখান থেকে না যেহেতু হলিফা দাবি করে বলতেছে যে সেই অঞ্চলের লোকগুলিও আমি যেহেতু হলিফা দাবি করে এই জন্য সেই কি আমার আমাকে যদি না মানে তাহলে তারা দৌলাকে শরীরের প্রতিষ্ঠা যেহেতু আমরা দৌলা নাম দিয়েছি এবং শরীরের প্রতিষ্ঠা করতেছি তাহলে তারা সূর্যের প্রতিষ্ঠার বিরোধিতাকারী হয়ে গেল আমাকে নাম আনলে সূর্যের প্রতিষ্ঠা কি হয়ে গেল বিরোধিতাকারী হয়ে গেল আর সূর্যের প্রতিষ্ঠার যে বিরোধিতা মুদার এখন তাকে হত্যা করা আমাদের জন্য বৈধ আমরা তাদেরকে হত্যা করব একেবারে চূড়ান্ত পর্যায়ে নির্মূল করবো আমার সেলে কি অবশ্য রাজে আল্লাহ রসুল সৈমের গলায়াত নিজের অঞ্চলের মাঝে না মেনে রসুলের শরীয় প্রতিহতকারী হয়ে গেছিলেন মা আলী রাজু খেলাফাত না মেনে শরীর প্রতিষ্ঠা করতেছিলেন তাহলে শরীরের প্রতিষ্ঠার বিরোধী হয়ে গিয়েছিলেন হয়ে কারণ আলী রজুল্লাহ যদি ক্ষমতা প্রতিষ্ঠা করতে না পারে তাহলে সেখানে শরীর প্রতিষ্ঠাকারীর ক্ষমতাটা কি দুর্বল হইল না এইভাবে যে কোনো খলিফার বিরুদ্ধে যারা যুগে যুগে কি করেছে যুদ্ধ করেছে এই যে একটা অসুল বানিয়ে নেওয়া হয়েছে এইটাই ছিল খারিজিদের উচুল যে কোন ক্রুতায় মুসলমানদের কি বানায় ফেলা বানায় ফেলা রসুল তল্লিশ কি ছিল একটা আপত্তি ছিল রতামের তাদের আসলে এই পর্যায়ে যারা কি সোজাটাকে উল্টা দেখে কিছু মানুষের মেজাজিয়াছে এমন যারা এই সোজাটাকে উল্টা দেখে যুগে যুগে এই ধরনের লোক বলে দিয়ে এখন বিশেষ করে পুরা উন্নত একটা ছিল এবং তারা উনাদের নিয়ে পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে সারা পৃথিবীতে দেহাদি কার্যক্রম কি করেছে পরিচালনা করেছে হ্যাঁ রাজনৈতিক ভাবে পুরা পৃথিবীর দেওয়ার জন্য উনারা নিজেদের যতদূর সম্ভব কাশের দিকে ঘুমন্ত রেখে নিজেদের সুরক্ষার জন্য তারা কোনো কোনো ঘোষণা প্রকাশ করে তারা এটা বলে না নিজেরা সরাসরি যে আমরা সারা পৃথিবীর সাথে সরাসরি শুরু করে যুদ্ধ শুরু করে দিই এই ঘোষণা দেওয়া সারা পৃথিবীর সাথে সরাসরি যুদ্ধে এটা কিনা জরুরি না তো সমস্ত শত্রুদেরকে শত্রু মনে করা সেই হিসাবে কার্যক্রম পরিচালনা করা এটা জরুরি তো কি ঘোষণা সবখানে কিনা জরুরি যেমন রসুল ইহুদিদের নিরঙ্কুশ ভাবে কোন প্রশ্ন সারা সারা পৃথিবীর মুসলমানদের জন্য একবারে প্রথম আমরা শত্রুকে ইহুদী এদের সাথে হস্তশ যুদ্ধ না করার করেছে মদিনা সুদক্ষর জন্য রক্ত স্বজন তাদের সাথে রাজনৈতিক সৃষ্টি করেন রক্ত জীবনে যে ঘটনাগুলো আল্লাহর গুলো এটা কি এটা মুসলমানদের রাজনীতি কি হবে করতে হবে আর নতুন কত কদমার কথা যে তো এটা দুনিয়াও কারণ রাজনীতি এটা হলো ইসলামী রাজনীতি দেয়ার সংজ্ঞা যেটা পোকা বর্ণনা করেছে সে আছে দুনিয়া দিনের মাধ্যমে দুনিয়াটাকে চালাবে আর রাজনীতি করেছেন ইসরা এরপরে এই উন্মতের মধ্যে হবে খুল এই রাজনীতি দিন দিয়ে দুনিয়া চালাবে তাহলে রসালাম যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন সেইগুলিও কি দিন আর এই রাজনৈতিক সিদ্ধান্ত গুলো এইটা কেমন পর্যন্ত উন্মতে যদি গ্রহণ করে তাহলে সাহায্য পান চিনার কেন এই রাজনীতি কি করতে হয় এই মানে সিদ্ধান্ত গুলি কৌশলগুলি গ্রহণ করতে হয় ইহুদের সাথে কেন করতে হয় এরা তো চিরাশত্রু এখন এদেরকে ধরা শুরু করে দেয় কেন সারা শত্রু সব শত্রুকে সমান শুরু করে দেয় না ভাগ করে কেন শত্রুগুলি না করে এমন কিছু ভাগ দিয়েছে পাকু আইন মা কুপ এই দুই আগে ফেলা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সারা পৃথিবীতে একবারকে সব বোঝা হে যারা মূল্যমার ভাল বা ওনাদের পরিকল্পনা ওনাদের নকশা যদিও অনইসলামী বিধান তারা প্রতিষ্ঠা করতেছে আল্লাহর বিধানকে তারা কি করতেছে উপেক্ষা করতেছে আল্লাহর বিধানকে উপেক্ষা করে অনইসলামী বিধানকে তারা প্রতিষ্ঠা করতেছে মুসলমানদের উপর জলুম প্রচার করতেছে এবং এইগুলিকে স্থানীয় ভাবে যদি একটাকে অবসরণ করে দেওয়া হয় এই করা শক্তিগুলো আরেকটাকে বসায় সেটা হয়েছে সেই কাজগুলি আবার এই প্রায় একশো বছর জবত খেলা পর প্রায় একশো বছর ইসলামী রাষ্ট্রগুলিকে টুকরা টুকরা এই খেলটা তারা কি করতেছে খেলতেছে আর মুসলমান জনসাধারণ ভাবতেছে যে এই সূত্রটাকে একটা সূত্রে যেটা গরু করতেছে সবাই দিলে আরেকটা আসতে ভালো হবে পরে দেখতেছে সেটা আমাদের আরো খারাপ হবে কি শ্রেণীকে এই বড় শত্রুগুলি আর পুরা পৃথিবীটা যেহেতু বর্তমানে মানে গ্লোবালাইজম মানে পুরা পৃথিবীতে একটা গ্লোবালিজম মানে একটা গ্রামের মত। এই কারণে যে কোনো খানে নিয়ন্ত্রণ করতে পারছেন আগের দিকে বিশ্বটা এমন ছিল এই জন্য ওই বড় শত্রুকে শেষ করার পর্যন্ত ক্ষমতা তার নির্মল করা পর্যন্ত স্থানীয় ছোট ছোট গুলোকে শেষ করলেও বড় ধরনের কোনো ফাইদা পাওয়ার কি নাই এই জন্যই দেখেন তালেবানরা যখন নাকি ইসলামী রাষ্ট্র করে ফেলেছে ইমারতে ফেলেছে সাড়ে চার বছর পর্যন্ত তারা সফলভাবে একটা রাষ্ট্রের আদলে আবেলের শাসন পরিচালনা করে দেয় না তারপরেও তারা কে ঘোষণা দেন ফেলাস দেন কারণ এই রাষ্ট্রগুলিকে শেষ করে দেওয়ার মতো সত্যি এখনো কিছু করছে রয়ে আছে আর আমেরিকার প্রাণ ছিল এটাই যে আফগানিস্তানে কি করবে তারা যদি এই আমেরিকার একটা প্লান ছিল যে এমন একটা ইসলামী শরিয় প্রতি এটাকে দুনিয়ার মধ্যে আলোর মুখ দেখতে দেওয়া যাবে না দীর্ঘদিন দেওয়া যাবে না কারণ মানুষের জন্য দেখে ফেলবে মানে মানুষ দলে দল ইসলামের দিকে ধাবিত হওয়া শুরু করে কিন্তু তারা ওই প্লান করে দিলে কি করেছে আর বাস্তবতা মুজাহিদদের সাথে শেখ হোসোনার স্পষ্ট বক্তব্য বিষাক্ত সাপের মাথা আমি এই বিষাক্ত সাপের মাথা ওনারা ওইভাবে আর কি করে সাজাইছেন এই জন্য সাপ ঠিক দিতে আমি তো টেনে নিয়েছে যুদ্ধ করার জন্য যে এখানে তাকে আমরা রক্ত করে আর রক্ত ধরা ধরায় কি করে দিব শেষ করে যে কৌশলটা সেই কৌশলটা ইসলামিয়া লিখেছেন এটা ষোলো শতী আর এই ষোলো শতীপটাই উনি লিখেছেন মাঠে মাঠে মাঠে মাঠে উনি লিখেছেন ভূমিকার মধ্যে তিনি বলেছেন যে আমি সত্যির সাথে এমন একটা কিছু করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু সত্যি সময় পাই না কিন্তু এরপরেও যদি এখন এই মাঠে মাঠেই না লিখি পরে হয়তো কি হয়ে যাবে জিনিসগুলো দেওয়া যাবে লেখা হবে না এই জন্য মাঠে মাঠে ঠিকই তিনি মানে এবারে বাস্তবের শরীরত এবং অভিজ্ঞতা দুটাকে একসাথে করেছে এটা একটা করলেই বোঝা যায় যে শুধু মুকাদ্দ করলেই যা বোঝা যায় যে তিনি এটাকে তার ভাগে হাত পুরা পৃথিবীর যুদ্ধের ইতিহাস তিনি টেনে এনেছেন অমুকিন্দের যুদ্ধের কৌশলগুলি টেনে এনেছেন ইসলামের যুদ্ধের এই হাইফিয়তটা উল্লেখ করেছেন এরপরে বর্তমানে বাস্তবতায় যুদ্ধটা কুমকৌ হওয়া উচিত সর্বশেষ এই জিনিসটা কথা পরিষ্কার করে জানে যুদ্ধের নষ্ট আর কারো মানে কি করা যায় না বর্তমান যদি পাওয়া যায় ইজনে খালদিন অন্যরা অনেক বিষয় পর্যন্ত আলোচনা করেছেন এই বর্তমান বাস্তব সাথে মিলে এবং দোষানো আলোচনা ওনার মতো আর পাওয়া এই জন্যই আলজেরিয়াতে যখন নাকি কি ছিল একটা মুজাহিদ গুরুত্ব দাঁড়িয়েছিল সে সময় আলজেরিয়া চব্বই যখন নাকি ইসলামিক সালবেশন গণতান্ত্রিক ভাবে তারা খেয়েছে সামরিক যান নির্যাতিত পরে তারা যুদ্ধের পথ অর্থের পথ থেকে রয়েছিল নিয়েছে যারা গণতান্ত্রিক বিজয়ী হয়ে মানে সেখানে চারশো আসনের মধ্যে তিনশো আসনে ভোটভুটি হয়েছিল তিনশো আসনের মধ্যে হয়েছে তাইলে ওরা সামরিক জানটা বুঝতে যে এখন যদি নির্বাচনটাকে পরিপূর্ণ করা হয় তাহলে এরা নিরঙ্কুশ ক্ষমতায় চলে যায় এই জন্য সম্পূর্ণ শক্তির এবং সাধারণ জনমানের মধ্যে একটা হিটকে এক গুলা পানি পান করানো তারা নিজেদের জন্য গৌরবের মনে করছে এমন জনপ্রিয়তা বুঝাইছে আলজেরিয়া সেই সুযোগ জানিয়ে তারা অনেক অগ্রসর হয়ে গেছে এবং উনার সাথে আরো ত্রিশ জন চার জনের মধ্যে দুইজনকে বাড়াইছেন তাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা তারা শরীরের উত্তর থেকে বিচ্যেতনা হয়েছে এরা তো যা হাজার মাঠে আছে থাকা অবস্থায় দিন এলেন সব কি করা এর মধ্যে মাছ গালিয়ার মানে এটাকে মাছ গ্রহণ করা এগুলিকে মানে সঠিকভাবে জানা তাদের জন্য কঠিন এই জন্য এদেরকে নির্বাচনা দেওয়ার জন্য আর দুইজন মানে সামরিকভাবে এই ধরনের টেকনোলজি এই ধরনের যারা সামরিক ভাবে ছিলেন এদেরকে কাজে লাগাইছেন আর এই দুইজন কাছে চিঠি পাঠিয়েছিলেন জানেন কিছু দিচ্ছি তারা শেষ সমাজ চিঠি থেকে খুব গুরুত্ব দেন প্রথম দিন যখন তাদেরকে জানাইছে যে আমরা পক্ষ থেকে আসছি তারা চিঠি পড়েনি প্রথম দ্বিতীয় দিন করেছি পরে করবেন দেখি আমাকে বলতেছেন ও লিবি তোমার চিঠি কোথায় সেভাবে সম্বোধন করেছি দেওয়ার পরে করে মানে এক ধরনের অবজ্ঞার সাথে ফিরে দিচ্ছে আর বলতেছি কি যে এগুলো হল বক্তব্যের মজাহিদ মানে যেন বিষয়টা হইলো যে আমরা হইলাম মাঠের মুজাহিদ রক্তিব মুখোমুখি শত্রু মুখোমুখি কাজ করতেছি আমরা মাঠে বৈঠা বৈঠা বৈঠা বেছে পণ্ডিত আমাদের যে নির্দেশনা যেন ভাবতাই মানে যাই হোক শেষ পর্যন্ত ওনারা দেখতেছেন তাদের মধ্যে অনেকগুলো কি ভিক্ষুক এইগুলো ঠিক করার জন্য ওনারা চেষ্টা করতেছে আতিতুল্লা লিদি আর ওনার সাথে আলজেরিয়াকে বন্দি পেয়েছে পরবর্তীতে ওনারা বুঝতে পারছেন যে ওনাদেরকে হয়তো হত্যা করে দেবে কোন কোন এক ঘনিষ্ঠজন ওনাদেরকে এই জিনিসটা জানাইছে। তাদের মধ্যে আলজেরিয়ার মোটাইজদের মধ্যেই কোন তাদের প্রতি জানাই পরে ওনারা এরা যেহেতু শারীরিক নির্দেশনা দিচ্ছিলেন মানুষদের সোজা করে দিতেছিলেন এই জন্য বন্দী হয়েছিল পরে ওনারা শেষ নয় পালায় চলে আসে অনেক কষ্ট করেই পালাইছেন ঘটনাটা সেই সময় আবাদি উনি তো তিনি যুদ্ধের বাস্তবতা আলজেরিয়ার যে সময় ওই মুজাহিদ চরম উৎকর্ষের সময় সেই সময় এদের পছন্দ করেছেন কিন্তু অনেক মুজাহিদ সেই সময় কার্যক্রম কি করেছে কি যেমন আব কথা দাল উনি সেই সময় তাদের কার্যক্রম পছন্দ করেছেন দশটার বর্তমানে এটাই। খেলা হত্যার দিকে যাওয়া রাস্তা তো এই সময় কি করেন তিনি ব্যাপক দুর্বশিত তারা উনি হয়তো বুঝতে পারছেন জানা এইটা যে ব্রেক্তারাকারে যেটা চলতেছে এক জায়গায় গিয়ে কি করবে ড্রেক কিন্তু চলে গেছে কিন্তু এইটা ভয়াবহ চল আর হকের জন্য রক্ত চলেছিলাম একটা গাহরি যুবক কি বলেছেন কিন্তু ইয়াক মিলু হা বলে আয়ুনা মিলকুলি খালাসি না যদি এলেন সারা চলে দেখি কিভাবে চলবে তাহলে অপরিহার্য এই মুখা তিল জমা হকের উপর থাকবে তারা আহলে পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষক থাকবে স্পষ্ট বক্তব্য যে তিতালী যদি কি সারা হয় এলিনা হয় তাহলে এরা হাসাত এরা ডাকাত হয় অস্ত্র হাতে মুজাহি এলিন নেয় উল্লেখ করেছে তিনি বলছেন এই যে মানে আমাদের কিছু ভুলের কারণে সূত্র সুযোগ পাইছে জেহাদ যাকে মানে তৈরি কি বলতে সন্ত্রাস এখানে আলদার মধ্যে দুঃখজনক ঘটনা এটা ঘটছে শেষ পর্যন্ত তাদের পরিণতি এই বক্রতা এমন পর্যায়ে পড়ছে যে গণতন্ত্র কুকুরি শিখছে একটা এখন গণতন্ত্রের একটা কাজ যে বুট দেখে আর কুমুরি হয়ে গেল এইভাবে মানে একটার পর একটা একটার পর একটা নিজেরা মিলাইয়া করতে দিচ্ছে এমন ঘটনা ঘটছে যে মসজিদের মেঝে তারা করে মুসল্লীরা নামাজ পড়ে মসজিদের মেঝে বাসা তখন এই ধরনের আলজেরিয়ার মধ্যে হেঁজে গেছে ওখানে গিয়ে মসজিদের মধ্যে নাম করছে পনেরো বিশ দল আস আসছে তাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি ঘুট দিয়েছ তারা বলছেন সকালবেলা দেখা গেছে মসজিদের পাশে পনেরো বিশটা লাশ এই ছিল তাদের কার্যক্রম এমন মারাত্মক পর্যায়ে ছিল এই মধ্যে এইভাবে যখন নাকি তারা হত্যাযোগ্য চালানো শুরু করে সরকার সুযোগ পায় গেছে সামরিক গুলি তো এই কাম করেই আসছে জনগণ থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়েছে তারা এরপরে তারা বিভিন্ন এই এমআইআর কারণে কারণ এমআইআর হয় তখন তো কোনুলের উপর কোন নিয়মের উপর তারা থাকে না তখন তাদের মধ্যে বিভিন্ন টুকরা টুকরা হয়েছে এই বলে আলজেরিয়ার যেহাদের একটা কর্মলু এর কারণে শরীর মানে শরীর জ্ঞান না থাকার কারণে এই যে একেবারে নগর এই ঘটনা ঘটে গেছে এই অবগত দলেন দীর্ঘদিন তাদের ব্যাপারে কোন মন্তব্য করা নাই কিন্তু পরবর্তীতে তাদের কার্যক্রম গুলো স্পষ্ট হওয়ার পরে সব মুজাহী তাদের ব্যাপারে বক্তব্য প্রথম সারিতে যে সমস্ত দোলামাইকরাম তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছে যারা কি ছিলেন এরা পৃথিবীর যেহাদের সবাই দিক থেকে দেখবেন যেহাদকে ভালোবাসেন যেহাদের এর মধ্যে বড় বড় আহেন্দা ছিল এই শরীর বিভাগের প্রায় সব ওলামাই জেহাদের বাস্তবতা তাও বুঝে এবং শরীর তো বুঝে এই ধরনের ওলামাইকারের সব এই গাওয়ার জিনিস দেখে এরা সব জেলে শুধু বলেই তাদের ব্যাপারে এই ফোচা দিচ্ছে না ঐক্যবদ্ধ ভাবে এইগুলি কি তাদের এই খেলাফদের ঘোষণায় তা না হ্যাঁ বক্তব্য ছিল ভালো ভালো কখন যতক্ষণ পর্যন্ত তারা ভালো ছিল জেহাদি কার্যক্রমের দিকে ছিল কিন্তু যখন তাদের সীমাল লঙ্ঘন করে তারা উল্টা খেলাপদের ঘোষণা দিয়ে দিয়েছে সময় হওয়ার আগে তখন গিয়ে তারা তাদের এখন এর সেই সমস্ত এক বের বিরোধী হয়ে যাবে বিরোধী হয়ে আর যা তাঁদের বিরুদ্ধে বক্তব্য আর পুরো পৃথিবীর মোটায়িত্ব বললে এখন তারা জীবনে সক্ষভাবনা হয়ে গেছে মানে কাপের কাশের পক্ষ হয়ে বিরোধী টা করতে সারা পৃথিবীতে যেন একমাত্র তারা আর সারা পৃথিবীর কোনো কমিটি হবে নিরপেক্ষ যারা নিজেদের মধ্যে পারস্পরের দ্বন্দ্বের বিষয়গুলি নিম্ন দিবে এমন তাদের কাছে কোনো মাহকামা হওয়ার উপযুক্তটা হয়নি এই জন্য মাহকামা এরকম বারবার ব্যাপারে কিন্তু তারা আর এখন বর্তমান অবস্থাটা কি কি ঘোষণা দিচ্ছে কি সব সহ অবস্থানে তাদের কি মুজাহিদ গ্রুপগুলো মানে তাদের আমিরকে আমিরের আনুগত্য বাদ দিয়ে ওই খেলাফত যার মানে তামকিন এই পর্যন্ত কি করে নাই মানে মানে এই পর্যন্ত পৌঁছে নাই। তাকে মানা পেয়ে গেছে করা যায় খেলাফত শহীদ প্রতিষ্ঠিত হওয়ার একটা হলো আম উমত্তি কি করবে মানে আর একটা হইলো আগে যারা এর জুম ভুল কি করবে মেনে নিবে যাদের মেনে যারা আম উন্ম তারা কি হবে এসে যাবে আর এইভাবেই কি হয়েছে হয়েছে ওখার রাজ্লাহ খেলাপত হয়েছে খেলাপতো হয়েছে আলী রাজুল্লাহ তোমার খেলাপত কি এইভাবে আর আবুক রাজে লতন খেলা করতে শুরুতে যে শুধু দেখে স্পষ্ট করেছো পরবর্তীতে অন্যরা মেনে নেওয়ার কারণেই কি ছিলাম আবুক রাজন খেলা করতাম রসে বলে এটা বলে গেছিলেন যে আমার উন্মত আবু ও করতে তারা কাউকে কি করবে না ধারণ করে না হচ্ছিল যে রসুন নির্ধারণ করে কি করবেন যাবেন যাবেন হাদিস করলে তুমি শ্রেষ্ঠ দিন তো রসুন বলছেন কি করেন নাই কি কেন করেন এই রসুন কি বলে গেছেন যে না তুমি কি করবে না সেই কি হবে নির্ধারণ করে দেয় কাউকে অন্য একজনকে সলিফা হিসাবে মেনে নেয় তাহলে অন্য একজনে ফলিফা হবে সরি আর এই যাকে রসুল নির্ধারণ করেছে সে সবই সলিফা হবে না বাকি তাকে সলিকা না বানানোর কারণে উন্মত গুনাগার কি হবে যেমন ডক্টর কারো ব্যাপারে বললো যে তুমি উমুককে বিবাহ করে নাও কিন্তু সে উমুককে কি করে নাই বিবাহ মানে বিবাহ করে তারেজনকে পরিচালনা করতে হবে না করো কেননা সে কি হবে না কেন হবে খাতে হবে বিষয়টা এমনই যে আমরা মেনে নিবে আর আমাদের বিষয়টা নেস্ত হবে কারো আর ভালো তাকে তার ওকালত উকিল বানাইতে হয় না ওকিল কে যদি মত খেলে অধিকার না দেয় তাহলে সে ওকিল কি পাবে এখন ওই উন্নত আমি অকালটাকে দিয়ে দিচ্ছে যে যোগ্য থাকুক আর না থাকুক তার সাথে আগ্রহ হোক আর না হোক সেটা এমন আর যোগ্য হবে কিন্তু কেউ অযোগ্য হইলেই সে কি না ওই সব না থেকে তাকে প্রতিহত করা এটাও জরুরি কিন্তু যদি সে দূরপূর্ব ক্ষমতাবান হয়ে যায় তার অধীনে যারা এসে গেছে তাদের জন্য তাকে মেনে নেওয়া যায় টাকা নিজের সে যদি কোরআন হাবিব মানে সদীয়ে প্রতিষ্ঠা করে আর যদি কাতারের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে এই দৌলার বিষয়টা এই পর্যায়ে সেখানে ঘোষণা দেখা যায় যে এই পর্যায়েটা তাদের যে তাদের অধীনে হয় কাছারদের বিরুদ্ধে যুদ্ধ করা কি আছে অবকাশ তাদের অধীনে এবং তাদের বিরুদ্ধে খেট নানা তাদেরকে মেনে শুধু তাদের এই শক্তির অংশ অঞ্চলটার ভিতরে এম আর এটা গুলো খেলাপথের দরকার আর খেলাপথের জন্য তো খেলাপতের উন্নতটা কি কি করবে অক্কি পুরা উন্নত খেলাপথের জন্য যারা চেষ্টা করছে খেলাপাতা আসবে কি বলেন কাঁপুরের সত্যিটা কি হওয়ার দ্বারা শেষ হওয়ার কাঁপুরিদের সত্যিটা শেষ করার জন্যই তো উন্নতি করতেছে চেষ্টা করবে মোজাহিদিন আর কাঁপেদের মুখ মুখে চেষ্টা করতেছে কারা কাঁপিদের সত্যি দুর্বল করতেছে কারা কাপড়েরা ভয় প্রতিষ্ঠা করতো তাদের এখানে বিভিন্ন দেখি আছে মানে তাম কি হয়ে আছে এমন অনুসার কি ছিল বাগদাদি তো দুই একবার আত্মপ্রকাশ করেছে এরপরে তো বাদ্যিক ভাবে প্রকাশিত না মূল্যম্বর তো কি ছিলেন প্রকাশ্যেই ছিলেন যে সাড়ে চারবার প্রকাশ ছিলেন সব কার্য প্রকাশটাই করেছেন সব অংশগুলি দেখি দিতে পারবে তা সুরক্ষা দিতে পারবে কারণ কাছের বড় শক্তিটা দিক দা কাতের বড় শক্তিটা দেখি যখন আউ খেলাপথের ঘোষণা হয় তখন কি তোর ইয়া তোরা পৃথিবীর ধ্বংস করে দিব এই সম্ভাবনা ছিল না ছিল নাকি ছিল না এই ওনাদের ওই করা শক্তিগুলি থাকার পরেও ঘোষণা কি ছিল কারণ ঠিক রাখতে পারবে এটা যত দুপু কি করতে হবে বসতে হবে খেলাপথে মারা যাই খেলাপথ তো দুইটা হওয়া কাম্য না একটা হওয়া যদি হয়ে যায় ভিন্নটা যেমন মোটাকালে ভয়া এটা কাম্য না কিন্তু যদি হয়ে যায় সেটার মা এখন এই অঞ্চলে কি আরেক চলিকা সেটা কি হয়ে গেছে তার সাথে ধর্ষণ করা প্রত্যেকটা দিনে হবে হুকুম দিয়ে কি বুঝলো দূর করে দিয়েছে মনে হয় তারা সবাই করা একটা মেয়ের তারপরে আজকে কি করে দাও সত্যি রে তারপরে সত্তাহ হবে মুসলমন্ত্রী শহরের মাধ্যমে উমারের জন্য যে কেউ যদি ব্যক্তিগত বায়া হু। খেলাফতের অবস্থাটা আসার জন্য পরা শক্তিগুলিকে ধ্বংস করার জন্য এখনই খেলাফতের চেষ্টা রত এবং খেলাপথ কোন সময় গিয়া ঘোষণা দেওয়া যাবে এই ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এরা তৈরি করে নিজের অধীনে লোকদের পরামর্শ নিয়ে খেলাপথার কি গিয়ে কিছু ঘোষণা দিয়েছে এমন হইল না ব্যক্তিগত ভাবে খেলাপথার না হইলো হয়েছে আমরাও তো আমাদের এখানে যারা ছিল তাদের মা কি করেছে কিন্তু এখানে যে লোকগুলো এই লোকগুলো কি সারা উন্নতের আর বাবে হল্লাগবে আর বলা হয় যাদের সিদ্ধান্তের প্রভাব ছাড়া উন্নতির উপর করবে উন্নত যাদের মানে এই জন্য আরভাবে হল্লার ভিতরে শুধু আলেম না আলেম রু আসা আর এরপরে উমারাউল জুনুদ এডোকে গ্রন্থের ফোকায়ে গ মানে সেনাবাহিনীর আমিররা এবং রু আসারা কিবারে তুজ্জার বড় বড় ব্যবসায়ীরা এরা ফাফেক্ট না সেরাও বিচারে মানে যাদের প্রভাব জনগণের ভিতরে কি আছে যারা কোনো একটা কিছু মেনে নিলে স্বাভাবিকভাবে আমভাবে মানুষ কি করতে বাধ্য থাকে মেনে নিতে বাধ্য থাকে মেনে নিতে কি হয় বাধ্য হয় ব্যক্ত হয়েছে যে তার উন্মত মেনে নিয়েছে পরে তাদেরই এতটুকু এখেলা ভর্তা যে তাদের ঘোষণা করিয়া শুধু না তা এরপরও তাদের যে ধরা রক্ত ধরাই এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয় এদের এই অবৈধ কালাক্তাকে যদি আমাদের একটা আবেগ অনেকে থাকতে পারে তাহলে আমরা সবাই আগে মেয়া নিলেন এদের তো ঘোষণাটাই আসছে বিকৃত মেঘজের কারণে বিকৃত গুলি কষ্ট কথা নিজে বিবাহের তার উদ্দেশ্য কি সন্তান হব সবাই মা বা খুশি আত্মীয় দুজন দেখি ঘিরে দিবে বিবাহ করাশাল্লাহ চার মাসের মাথায় এই সন্তান বাচ্চা সবাই খুশি না হ্যাঁ বিবাহের পরে তার মাসের মাথায় বেশি খুশি আর এখন বোধ হয় আমাদের এরা দিচ্ছে যে খেলাপথের জন্য তুমি বলতে চেষ্টা করছো খেলাপথের জন্য এত কথা বলছো তোমরা আগে ঠিক খেলাপথে নিয়ে আসলাম এখন এই যদি তাড়াতাড়ি বাস্তবতা তারা পৃথিবীর প্রকাশ করেছে উনি বলেছেন যে আমার আশঙ্কা হয় যে না জানি সময়ের পূর্বে খেলাপথের ঘোষণা হয়ে যায় উনি দশ হাজারে মানে দশে কি করেছেন এই ঘোষণা সেই মানে দশের আগে তিনি বলে গেছেন যে আমার আশঙ্কা হয় যে না জানি কি ঘোষণা হয়ে যায় মানে সময়ের পূর্বে খেলাপথার ঘোষণা হয়ে যায় আর মুসলমানদের মধ্যে অনেকটা সুষ্টি হয় আমাদেরই যে ইংরেজরা যখন হুকুমত ছিল না সেই সময় কিন্তু এটা একটা বড় কারণ হইলো যে যুদ্ধের যে প্যাটার্ন যুদ্ধের যে কৌশল মানে অবলম্বন করা দরকার ছিল সেটা আমাদের অঞ্চলের লোকজন তার যুদ্ধের পুরো তৈরি আমাদের কথা একটা হলো মুখোমুখি যুদ্ধ আরেকটা গেরি যাচ্ছে মুখোমুখি যুদ্ধের জন্য সত্য হলেও পক্ষের মধ্যে সত্যি একটা ভারসাম্যতা থাকবে আরামের সাথে যুদ্ধে যুদ্ধ হয়েছে কিন্তু যেখানে সত্যি ভারসাম্যতা নেই সেখানে একটা কড়া শক্তির বিরুদ্ধে সামান্য একটা সত্যি কি করবে কোনটা যুদ্ধ যুদ্ধ তারা পারবে না যুদ্ধের কৌশলটা হলে গেরিলা যুদ্ধ হ্যাঁ রকমের সারা গেরিলা বারোটার মধ্যে উনি বলছেন যে চার ধরনের গেরিলা যুদ্ধ ব্যস্ত আর আট ধরনের গেরিলা যুদ্ধ কি সফল এই যে মাউসে তো গোয়ে বা অন্যান্য সফল এই সকল গেরিলা যুদ্ধের ইয়াগুলি কি করে নিয়ম গুলি মেনে ওরা করছে এবং ওদের দ্বারা নিয়ম গুলি কিনছে নিয়ম মানছে এবং নিয়ম তারা শুধু করে গেছে তাদের দ্বারা নিয়ম প্রতিষ্ঠা হয়েছে সেগুলি উনি অনেক উদাহরণ আসলে বর্তমান মুসলমানদের আসলে অবস্থানটা হলে গেরিলা যদি যায় তাহলে তারা কি উনি কি বন্ধু চন্দ্রে সমান ইংরেজের বিরুদ্ধে একসাথে একটু নিয়ে ঢোকাটা তো মানে দেখানে কৌ স্বাভাবিক কৌশলটা এমন পর্যায়ে যেটা দেখছে দৃষ্টি কত হবে সেই কৌশলটাও সেখানে অবলম্বনীয় আর যেটা দৃষ্টি কত না বুদ্ধিমত্তার সাথে যদি তৈরি কৌশল আরো কত বেশি গুরুত্বপূর্ণ যেখানে আলো থাকবো সাদাগুলো সাদা মানে যেই কৌশল গুলি দৃষ্টি কত হবে সেগুলিও যুদ্ধের ক্ষেত্রে কি অবলম্বন করণীয় বলে যাচ্ছে আর যেই কৌশলগুলি দৃষ্টি করত না কারণ কৌশলী কৌশল সেগুলি আরো কি পরিমাণ গুরুত্ব পাবে সেই কৌশলগুলি বাদ দিয়া যদি যেতে চায় বুঝতে যায় আল্লাহ আর মেদামতে কারণ তারা ওই গ্রহণ সেই হয়তো চেষ্টা করেছেন কিন্তু ওনার সাথে চেতনা হয়ে গেছেন তারা যেমন দিয়ে চেতনাটাই ছিল ওনারা যুদ্ধের মাঠ থেকে আইসেই কি করছেন সেখানে ওনারা গিরিলা পদ্ধতিটার দিকে যাওয়ার জন্যই ধরুন নন্দনটা দেবেন ওনারা বুঝছেন সালে মখন যুদ্ধ করে বুঝছেন যে বর্তমান আর মুখোমুখি যুদ্ধ আমাদের সম্ভব না আমাদের পদ্ধতি আর ঘিরিয়া পদ্ধতির জন্য জনগণ প্রয়োজন আর এই জনগণের ভিতরে দুইটা ওনারা জেহাদি চেতন ছাড়াইছেন এই জন্যই দারুণ নন্দন ছিল এই জন্য দারুণ এটা ছিল কিন্তু আমরা সুবিধার গ্রহণ করে ওনার আসলে বাদ ওই বিশ্লেষণ কোন বিষয়টা এমনই পাওয়া যাবে ওনাদের দুধ দেওয়া লাভ নাই ওনাদের নাম মানায় আমরা এখন দুঃখা নিয়ে যাবো বিক্ষিপ্ত গিরিলা দুধটা কিসের মতো মা তার পানির মতো কিসের মতো মা তার গিরিলা যুদ্ধের জন্য স্থান এক ধরনের স্থান উল্লেখ করেছেন একটা হইলো একটা হইল পাহাড়ি ভূমি আরেকটা হল বনভূমি আরেকটা হল শহর এই ধরুভূমির যে শত্রুর সাথে আমি কেন তার এখানে আমার ভারসাম্য হইতে হবে যে কোনো মুখে ভারসাম্য না এই দিন তো আমি গিরিলা ব্যবস্থা এখানেও আমার সাথে সাহিত্য হবে কিন্তু তাকে আমার পদে নিয়ে আসতে হবে ধরুভূমি যদি কার্যক্রম শত্রুর কাছে কি আছে ডিমানবাহন প্রশ্ন মধ্যে না কিন্তু ডিমান হামলা এখানে কিন্তু মরুভূমির মতো এখানে লোকানোর কি আছে জায়গা সেটার তুলনায় সেই জন্য পাহাড়ি ভূমির মধ্যে গেল যুদ্ধ শুদ্ধ করলে এটা সফল হওয়া কি সম্ভব এই না আর যদি বনভূমি হয় সফল দেখি আর সফল কারণ এখানে সত্য কি হবে না বিমান হামলা হবে না কারণ না আর নিচে যাওয়া বনভূমির মধ্যে কিন্তু বড় বন্ধন বলে নিচের নেওয়া সরাই দিতে হবে তাদের কটাধিক বাহিনী আর কটাধিক বাহিনী ভাইয়ের গোশ্র নেওয়া যাবে নাকি নিয়ে যাবে হালকা বহনযুদ্ধা যাবে আর বহনযুদ্ধ ব্যাপার এটা সত্যি কি হয়ে গেল যখন সেখানে বাসা নিয়ে যায় এই জন্যই যুদ্ধটা কিন্তু সত্যি কঠিন হল কি করা শহরে যুদ্ধ করা এবং এটা সত্যে সফল সবচেয়ে শহর এবং সত্যে কঠিন সেটা কোন যুদ্ধ শহরের যুদ্ধী যেন জনগণ হইল গেরিলাদের জন্য গেরিলারা এই জনগণ হইলো গেরিলাদের জন্য পানি মাছ পানির মধ্যে সত্যি কালী পানির থেকে বের হইলে এই জন্য সত্য রাখা হই মুজাহিদ করছে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে বিভিন্ন বদনামকীরা তাদের নামে বিভিন্ন কাণ্ড ঘটায় অকর্মকে বিজাহিদেরও চেষ্টা থাকতে হবে যে তারা জনগণের সাথে বিগ্রহণ এখান থেকে তার খাদ্য সংগ্রহ হবে এখানে তার শক্তি এখানে তার লালন পালন এখানে তার বিচার এই জন্য সে আন সাপন হবে এটাকে ডিগ্রামেছে কোনো ক্ষেত্রে আর আলাদা মুজাহিদদের এই স্ট্র্যাটেজিটা তারা ভালো করেই গ্রহণ করেছে তারা পৃথিবীতে মুসলমানদেরকে তাদের করে রেখেছে বড়কুলা শত্রুদেরকেও ভাত একসাথে ধরা নেই ইউজিদের সাথে যুদ্ধ শুরু করে দেন যে সময় যুদ্ধ করছেন তার সাথে মুসলিদের সাথে বডি না থেকে মুরিয়তের মানে মাংসা তখন ওরা এই উদ্ধার দিছিল যে তোমাদের নবী তো বের করা যায় না উমর তুমি বের করে দিয়েছ তুমি বের করে দিতেছ যেন নবীর বিরুদ্ধে করছো কি যে রসুল কি বলেছে আমার মনে আছে রসুল করেছিল কথা কত বলবো আফগানিওয়াল্লা ওরা যারা আফগানিস্তানো না করে নাই রস মকটায় যতদিন তোদের দাওয়াত দিয়েছেন সরাসরি ভাঙজান তারা এদের সেন্টিমেন্ট একা থেকে এবং এরা একেবারে রস্তার দাওয়াতকে বুঝার মানসিকতা থাকছে থাকে। গুলি তাদের এটা কিন্তু শেয়ার কর থেকে হোক আর হক হোক আঘাত লাগলে তার উপর এমন একটা চিন্তা করার সময়গুলো কাছে ঠিক আছে চেয়াদেরকে সরাসরি আঘাত কি করতেছিল যদি তারা আঘাত না করে অনেক শত্রু যতক্ষণ আমাকে আঘাত না করছে আমি আঘাত করাটা তো নাই মুখ করছে না আমাকে আঘাত না আঘাত করার কি নেই দরকার নেই আমার কি আগাত্রাটাকে বলে কি দুর্বলতা যাবান এবং মান হাত ফেরা দেওয়া মানে সঠিক পথে না থাকা এই ভুল হিসেবে এদের কাছে কিন্তু অপর দিকদের প্রয়োজন করে নিজেরা সেটা করতে এখানে ইয়াতে আমাদের মাঝার ভাঙা নাই তাদের ক্ষেত্রে অনেক মাঝার ভাঙছে ঠিকাদের মাঝার বাঙার কারণে উত্তেজিত হয়েছে এটা তাদের চেয়ারের মতো তাদের পঞ্চায়েত লেগে আসে রসরঞ্জন তো কারণ বল ইব্রাহিম বেনা মতো বানা নেই সবাই মত না কিন্তু দুর্গম তুলনা দিকে আসবে একটা উত্তেজনা আসবে আলাদা ভাবত শত্রু বা আমেরিকার সাথে আমেরিকার কি আমেরিকা ভাগ্যে কি সে আমেরিকা বা আসতে পারে আক্রমণকারী এদেরকে আক্রতির কাম সে তো ইচ্ছা করে শত্রু বানা করে ধর্মীয় দাও সঠিক মান হবে না সবাই শত্রু বানাই আছে তুই শেয়াদের ব্যাপারে কোনো আড্ডাতে পারত না উল্টা এখন বুঝেছে তোমার শরীরে শেয়াদের ব্যাপারে কিন্তু আড্ডায় নাই তারা রাজত্ব কায়াম করবে সীমান্ত বাংলা ভরত আর সীমান্ত যদি না বাংলাদেশের সীমান্ত পদ্ধতি মানা হয়ে গেল বা আমর তা দেওয়া দেওয়া হয় না মুজাহিদের কি সীমান্ত মানে সব পৃথিবী মানুষের থেকে সারা পৃথিবীতে যুদ্ধ করতে গত শোনা পর্যন্ত যখন নাকি সময় মহাদুবদের কতাকা একজনের হাতে দিচ্ছে আনসারদের পতাকা কি করতে মানে আনসারদের একজনের হাতে দিচ্ছে মহাদুবদের কতাকা মহাদুবদের একজনের হাতে দিচ্ছে মানে এবং মহাদুবদের দল আলাদা আনসারদের দল কি আলাদা শুধু প্রত্যেকের কবলে আলাদা আলাদা রবি আলাদা একদিকে তোমিন আলাদা আশা আলাদা কারণ এখন যাই তো এখন তারা দেখে কি যে আমাদের এই রবি গুতরের দিক দিয়ে যদি সূত্রের আক্রমণ করবে আমাদের বদলাম জানোপ্ত রক্ষা করা এটা জরুরি এইটা ছিল একটা রাজনৈতিক কি ব্যবস্থা এটা যা তারা মানে ঠিকই শরীরত না বলে এরা শরীর দিতে যাবে বাকি পরিণত তাদের হবে কিন্তু এখন তো বিশৃঙ্খলা সৃষ্টি দেখুন যদি কিন্তু ছিলাম। তারা ইরানের মধ্যে খেতে তাদের ইরাকের মধ্যে এলাকার মধ্যে ইমানি এক বাচ্চা মাদারকে খেতে দিচ্ছে যে মাদারের দিয়ারত হ্যাঁ দিয়ারত করে যখন নাকি অন্যরা প্রশ্ন করছে তাদেরকে টুইটারের মধ্যে এই একটা লাগছে তাদের উপর এই যে তোমরা মাদার হয়ে খেটে দিলা আরে রামাজার রাষ্ট্রের দিকে যাবে তুরস্কের ভয়ে এই মাথার বাংলা এরপরে রব দিচ্ছে এই দুটো আমার মানে হিসা কথা রচনা করার খুব একটা যোগ্যতা ভালো আছে একবার বলে কি যে আমরা আল হাতে কিনা যে না তাদের কি ছিল এই দাঁড়িয়ে আসছিল এবং তাদের পক্ষ থেকে চিঠি হয়ে গেছে হ্যাঁ আমাদের উপর তোমাদের সাথে এই দায়ী আট এই স্পষ্ট হয়ে তখন কি বলছে তখন তারা বলছে যে আমাদের সঙ্গে থাকলে থাকলে আল্লাহর হুকুম আমিরের দিতে যে এখন মাসলুকের অনুবর্ত করা আলোর কর্তাটা খরচ ছিল কিন্তু খালেকের হুকুমটাকে তারা বুঝতে পারছে এই হুকুমের ভিতরী এই জন্য খালেকের হুকম ভান নিজের অস্বীকার করে এই মাতের হুপের বিষয়টা এই একজনে দেবে হ্যাঁ হাঁটা এখন জাদু অংশ। পরে একজনের ফেসবুকের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নিজেদের উপরে তখন পরে ঠিক আছে ব্যাখ্যা দিতে আসছে গ্রহণ করতে আসলে তো এটা এটা তাদেরও রাখার আমরা বিরুদ্ধে ঠিক থাকে আগে কতটা কার হবে আমরিকার কি আমরিকার যখন সারা কিসলমানদের উপর মাদুরি পরীক্ষা শেষ হয়ে যাবে আমেরিকা যেন সেখানে আমেরিকা নিজের ছিল ছেলেভিতরে যেন কে আগে যায় সারা দুই থেকে অর্থনৈতিক ভাবে তার হয়ে যায় এই যে নাম জানিস মধ্যে তাদের মুখোমুখি যুদ্ধেরা তার বুকের মধ্যে যেন আমরা আঘাত করতেছি সারা টিভিতে তার বিভিন্ন অংশের মধ্যে তোমরা আঘাত করো তার এবং বিপ্লব দ্বার শুধুদেরকে গ্রহণ করার জন্য নিজের মোজাহিতা অবশ্যই নিজেদের ঘরে বসে এই মুজাহিতা বিপ্লবীদের সাথে নিচে তারপরে নিজেদের সত্যতাকে সমত করে নিয়ে ওই সময় তো ওই বুঝতে ছিল না যে আলকায় ভিতরে আস্তিক এরপরে এই গণতান্ত্রিক গণতান্ত্রিক সব এরপরে কাল শেষের পরে দেখা যায় গাছ গালাই ক্ষমতা শক্তিশালী গুরু বলে কৌশলটা ওনারা গ্রহণ করে গাডাসী রে সারম শ্রী গণতন্ত্র তারপরে বিনালি রেসারণ এমন যদি করতো তারা এই সত্রালী অবস্থানটা পাইতো সময় মানে অক্ষবদ্য বড় শত্রু যেটা এটার মোকাবেলায় সবার সাথে মিলিয়ে তারা কি তার মুক্তিহীন হবে মানে যদি করো তাহলে আর তাদের মুক্তিহীন হবে এবং এই মুস্ত্রী এইভাবে দাওয়াত দেওয়ার কারণে বলতে মুক্তিরে দাওয়াত দিয়ে উনি কে যাতে মান হাত থেকে মুক্তির প্রতি একটা দাওয়াতি সমস্ত গুলি ছাড়া যদি তুমি কি করো শরীর থেকে প্রতিষ্ঠা করো পরিপূর্ণ ভাবে খালের ভাবে তাহলে তুমি উন্নত একদম কি হবে বকাল হবে সেই দাওয়াতটাকে তারা বলতে মানুষের থেকে একটা কাঠের দর দিতে গেল কাঠের থেকে দিতে গো দেখেন এই যে আপনি এর হাড়ি বক্তব্য এই বক্তব্যের কাজে ভাইপা যেমন যে হাদের নাম নেনা করার নাম নেয় মানে দিচ্ছে নাম নেনা কির নাম নেয় করার নাম নেয় আমরা কথা যদি কই ছিল এই বক্তব্য নিজেদের অক্রবদ্ধ পয়েন্টে আসছে মিডেল পয়েন্টে আসছে তারপর আলহামদুলিল্লাহ এই বাস্তবতা বুঝে প্রত্যেককে তার অবস্থানে কাকের দিকে ভাগ করে যেটা কালের করে রাখার চেষ্টা অন্য দিদার এখনো চেষ্টা করার প্রয়োজন নাই দিচ্ছে না দুসমানদের সবগুলো গুরুত্ব রাখতে করে যে অল্প মানুষ নিয়ে তারা তারই খেলাপাতের এই যে আবু হামজা আবু হামার মধ্যে ঘোষণা দিয়ে দিব কিনা তখন তারা বলছে যে খেলাপথের একটা নিয়ামক একটা আয়বাদক যত তাড়াতাড়ি এটাকে সম্পাদন করা তত তাড়াতাড়ি আপনি ঘোষণা দেওয়া দেন আপনার যে কখন হয়ে যায় আপনি বলতে পারেন না এই জিনিসটা আপনি প্রতিষ্ঠা করে পারেন তারপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করছে ক্ষমতা প্রতিষ্ঠা করে দিচ্ছে আমরা প্রতিষ্ঠা করে দিনা করবে সে কাছে এই ঘোষণা দিয়ে আসে আর এদের মানে এত বিকৃত যে আমাদের উন্নত করে তারা কাপড়ি মনে করলো জাহালত তারপরে হাতা অনেক তাবি অনেক কিছু ঠিক এই জন্য তারপরে একটা একটা বর্তাবিল করে খারাপ কিন্তু যে টোকা বিশেষ করে এদেরকে আমি কি বলা হয় না কাতের বলা হয় আমি এখন এরকম কেউ সত্য কথা আলেন যে নাকি কোনো গণতন্ত্রী কাফের মনে করেনা তারা আপনার কাছে এই জন্য আমি আপনার কাছে অমুক গণতন্ত্রী আলেমের অমুক আলেমে কি মনে করেন কাঠের মনে করে না সেই আলেমরা মনে করি অবস্থায় এখন কি অবস্থা দুর্বল মনে এই দুর্বল অবস্থায় যেখানে রস মার মূর্তিগুলি কি করে নাই ভাঙ্গে নাই যেখানে আমিনা ভাঙলে কে দিতে আর ঘোষণাটা না দেওয়া খেলাফা এটা তো একটা কৌশল হিজড়িতে কি করছে খেলা হতে উসমানিয়া মানে উসমানিয়া রাজস্ব দিতে কত হিজড়িতে সত্তর মানে ছয়শ হেজুরি করে শক্তিশালীটা হয়ে আরে এর আগে কিন্তু তারা বিশাল শক্তিশালী অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী তারা কিন্তু ওই ধরনের নিরঙ্কুশলা তাদের কি করে নাই আসলে এই জন্য খেলাফার ঘোষণা নেই ওই নিরঙ্কুশটা আসছে যে তাদের প্রতিদ্বন্দ্বী আর কি নাই তখন কি দিয়েছে তারা পৃথিবীতে দেখতে দেখে এখন কি করে কাকে ভয় পান কিং আছে যে কি দিতে পারে সুরক্ষা দিতে পারে সে হলো কি খনি। এখন তাকে খলিফা বলা হোক আমির বলা যাই হোক সে হলি আর যার এই অবস্থান নাই সে কি না এদেরও বাচ্চা ভেজে তুমি চেষ্টা করতে সবখানে আমি তোমায় খেয়ে পায় আমিটা মাত বুরি করার তার সুযোগ একটা মারা যখন নাকি তারও আমার খটক করে সবগুলো শুরু হয়ে যাওয়া হবে আয়া এইভাবে এবং দশ বিশটা এমারা সত্যি ছেলেমারা হয়ে গেলো সবাই মিল করা তারপরে খেলা খাবো নামবো সম্ভব হবে কখন খেলা খাবো তোর দিলে খেলাপত হয়েছে এবং এটার মর্যাদা এই রক্ত মানি রক্ত মুায় খেলাফত নবো কিন্তু সেই জায়গাটার মধ্যে এই নতুন ঘোষণা দিয়ে সেই অবস্থানটা আসলে আরো টি করে দিল মানে ধরে সবাই বাচ্চা এটারে মারা দিল এবারে নিচ্ছে বের কেটে নিচ্ছে দিল এরপর হয়তো নতুন বাচ্চা আসবে যেখানে যেখানে খেলাপথার জন্য প্রস্তুত হয়েছে সেটা হয়তো আবার হয়তো আবার কি হবে জমবে কিন্তু এই দুধটা কি দিল বসুন এর আগে লাগা দিয়ে দিলে জমা বান্ধব জমা বান্ধে দিয়ে খান জাল দিলা এই ধরনের এই জন্য প্রবীণ বা অনামায়িকার দেহাদের পথে যারা আসছে আর কি ওরা আমাদের সমানের এত উৎসাহিত করছে এই খেলাপাত্র উৎসাহিত করছিলাম ঢুকেছিলাম দেখ আমার কথা বর্তমানে এখন ওই ওনাদের আগের কথা বিয়ে করে দোলেন এখন খেলাপথমের ঘরে আর মানে না আগে খেলাপথা লেগে খেলা আমরা যে । তারা বাড়ি ঘর ফেরা দিয়া সারা পৃথিবীর আগমও যদি পারেন তারা সাঁধে আগমের দিয়ে মা না তো এলেন নাতে এবং ফিতাল আছে এই ধরনের বিশাল বুঝতে তাদের কি পক্ষে না বিপক্ষে আসম উন্মুতের মধ্যে তাদের মনে সংঘর্ষটা বলা হয়েছে না হকন স্মরণ দিয়ে সদনের চাল হবে তাদের কি থাকবে হেটাল থাকবে আর এলেন থাকবে আহলে এলেন এবং আহলে হেটাল যেই গোষ্ঠীটা তো উন্মুতের অন্য দিলাম গণতন্ত্রের সন্দেহ দিলাম সৌদি সরকার তারপর পাকিস্তান সরকার না ওইটির উন্মুক্ত ওইডি বাদ দিলাম যেগুলি উন্মুতের ভিতরে অস্বীকার করতে রাজি দুই দিন আগে তারা অস্বীকার করতো হত্যা করে ঐক্যবদ্ধ ছিল না শতৎপদ্ধ যদিও তিনি ঐক্যবদ্ধ ছিল না সবখানে ওনার ক্ষমতা ছিল না কিন্তু শত রেজান সবাই তার উপর ঐক্যবদ্ধ তামকিনের দ্বারাও হয় রেজার দ্বারা কি তাদের রেজার দ্বারা ঘোষণা দেন নাই কিন্তু সমস্ত কম গুলি কি ছিল এই জন্য আবু মন্দিরের সংস্কৃতি মানে খলিফা ছিলেন মানে থাকি মানে আবু মন্দিরের সংস্কৃতি উনি বলছেন মান খলি থাকে ছিলেন মূল্যমর এরাই ব্যক্ত করে যে উনি ঘোষণা মারেন কিন্তু মান উনি কি ছিলেন থাকিয়ে দেন থাকেনা সবাই মেনে নিতে এবং উনারই তো কায়দা যে সিদ্ধান্তটা দিচ্ছে বরংরা যুদ্ধটা আল কায়দা কৌসলগত কারণে তারা ঘোষণা দিতে এখানে আলকায় জানানি কিছু পারবে না তারাই নিজেরাই ঘোষণা দিচ্ছে ইরাকে আলকায় জানানি কিছু করবে না থাকবে না শত্রু তারা অতিরিক্ত জঙ্গি রেখেছে এখানে যুদ্ধটা হবে এলাকার কোন দাঁড়ায় গেছে আমি রাখতে পারবে জন্য কোন হাতিয়ার পাবেন ঠিক সিরিয়ার মধ্যে ওনাদের সিদ্ধান্ত ছিল এটা যে সিরিয়ার মধ্যে না কারণ আতাতের দ্বারাই তারা নির্যাতিত আবার আল নাম আসলে তোরা পড়া খেলা শুরু করবে এখানে তখন সিরিয়া আবার জন্য জনগণের জন্য আরেকটা বিপদ জনগণ বলবে যে আতাদি আমাদের জন্য এক ছিল তোমরা আল কায়দা আবার কোন আঘাত আমাদের জন্য নিয়ে এই জন্য ওনাদের সিদ্ধান্ত ছিল বলেন সবার সাথে একটা অক্যবদ্ধ চুক্তি হইল যে আমরা কি করব আকাশকে হঠানো এই ব্যাপারে আমরা আকাশকে হটানো আজ পর্যন্ত আমরা অন্য কোন দলে কি করব না যারা এই চুক্তিটা এখানে থাকুক বিভিন্ন আমরা ইয়ার সাথে না জামাতের মুস্তাদ জামাতির মুস্তাদ থেকে আমাদের কোন কষ্ট নেই কিন্তু আমাদের সাথে তাদেরকে আছে কার্যক্রমের সহায়তার আছে। মানে অনেক ক্ষেত্রে আসলে মোস্তাহী এরা জগৎ লুতরা স্বীকার করে সেই লুট তো যখন নাকি জগৎন মো সাথে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে তখন বলছে যে আমরা জেহাদি আঁকি দেয় তাদের সাথে ওরা গণতন্ত্রিক ওরা কি দেশ এবং আমেরিকা তাদেরকে এই কাজে তারা বলতেছে এই কারণে আমার তো হয়ে গেছে মোত্তা এবং যাই শুন হুরের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে তার দৌলাল হ্যাঁ দৌলাল মানে এরা কি যুদ্ধে তাদের সহযোগী আছে তো এই জন্য তারা কি না কিন্তু এখন মুস্তারদের কি যারা মোলসাদ থেকে নিজের কক্ষবুদ্ধা আমার যে শত্রু তারা আরেকজন তারা আগুন নিবে বোঝা ঘরে আগুন লাগবে আগুন দরকার এই লোকের নিবে চাইছে দিক অবস্থা তো জানা আছে বউ এটা বিক্রি করতো না দিক দিত বিক্রি জানে বউিয়ে রাখতে দেখেছে না হ্যাঁ ও না বিখারি মহিলা মনে করছে তাহলে কি করবো নাচ ঝিকা নতুন বউ কালকে এসেছে না দেওয়ার অধিকার তো আমার আমি না কেড়ে দিলাম এরপর হঠাৎ হঠানের এতদিন না আমার অথচ যদি সহায়তা করে যদি আমি কুকুরের সহায়তা নিবো না সহায়তা করে রসুল যেখানে ইহুদিদের সাথে কি করবো আহ হ্যাঁ ইহুদি যারা নাকি মুসলমানদের সবচেয়ে বেড়া শত্রু ইসলামের মোসার রাজশত্রু এদেরকে আরেক শত্রুর বিরুদ্ধে আহ্বান করতেছে যুদ্ধেশরীফ হওয়ার জন্য যে আমি কৌশলবল করব বিভিন্ন উপকরণ করবো সর্বশেষ মদনী হিসেবে এখেছেন যে মদনী হর মটা হারানো হয়েছে কি না এটা সফল হচ্ছে না বের হয়ে যায় কেমন হয়ে যায় লিঙ্গ রুশি নীল যে তার তীরের আগার ফলন দেবে সূক্ষ ধার যে অংশটা লোহাটা সেজন্য হবে কোন রক্ত লাগে মানে হাড়ি ঘুড়ি ময়লা আবর্জনা রক্ত এইগুলি সাইরা বেরিয়েছে কিন্তু এইগুলি কিচ্ছুই লাগে না এরকম হাড়ি দিগুলি দিনের মধ্যে দ্রুব এবং থাকে। এই জন্য দেখানোর পর যেন মানুষে দেখে একটা কিছু মানুষে বুঝবে একটা কিছু হয় হওয়ার মতো করতে হবে করার মতো করতে হবে দেখার মতো করতে হবে খেলা তোর জন্য চেষ্টা করতে যে চলবে না বোঝনা দিতে হবে মানুষের বুঝতে হবে আমরা একটা কিছু শত্রু মারতে হবে এমন বলে মেয়ের সংসদ হবে সবাইকে দেখায় আমাদের মেয়ে সংসদ অত তো ডেকে নিয়ে নেমাচ্ছে তাদের যাদেরকে ডেকে নিতেছে একজনের আরেকজন জিজ্ঞাসা করতেছে সর্দার জিজ্ঞাসা করতেছে যারা একসাথে জমা ছিল একটা একটা জায়গা নিতেছে তো সর্দারের জিজ্ঞাসা আমাদের একটা একটা জায়গা নিতেছে কি করতেছে সর্দারে ধ্বংস দিতে অর্থাৎ তারা দেখায় না এই বিস্ততা এই নির্মতাটা দেখায় না দেখায় এবং এদেরকেও অতিরিক্ত বিধিগ্রস্ত করে নিতে হবে এটা মারতে হবে প্রকাশ করছে নিজের এই গুলো করে তারা মানুষদেরকে ধীর মধ্যে প্রত্যুর পক্ষে একটা হাতিয়ার দিয়ে আমাদের দেখতে এই যে হলু বলাটা তাদের আরে যদি সবাবলে আর দেখানোর মতো থাকার মেজাজ নাই দেখলে তা এটাতে কি করে আর কি আর এটা তাদের একটা সাজায় মানে কি বলবো এমন একটা দশ দায় সাজায় যে দশ বার কারণে তখন তার সামনে যেতেই পারে সবগুলোর হক না হক আর কোনো কিছু কোনো তার বাগ বিচারের প্রয়োজন এখানে দেখেন বুঝে বড় বড় সাইড থেকে আর মারা যায় আবু খালে যার কি করছে তা হত্যা করে অথচ যিনি সাহেব উসলামার দরবল জেহাদ সাহেফ উসলামা এই অন্যান্যদের জেহাদের হাতে সেই ব্যক্তিটাকে ভালো লাগতো এবং বেশি এটা করে সেই একজনের তাকে তারা হয়েছে আবু খালেদস্তরীর লোকের আমগুলো মাসে দেখ যে একটা মারণের একটা বৈধতা এইভাবে প্রদান করতে চাইছে ওই যে ওই দিন শোনাইলো একদম চোদ্দশো আলের নাকি চোদ্দশো জগতের মধ্যে সদস্য নাকি তারা আর একটা ইয়ার মধ্যে তো এখানে ইয়ার আমেরিকার দিকে আগে থেকে সবগুলি চির কার দিকে গুলি আগে থেকে আমেরিকার দিকে যেতেছিল আসাদের দিকে দেখতেছিল শেয়াদের দিকে যেতেছিল যায় মধ্যে কিছু যায় দিকে ইসলামে তারা হচ্ছে না যে মুসিদুদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে তারা বাকি ঠিক আছে পরস্পরের দিকে এটা তো শুধু যারা তাদের আর তারা বলে আমরা তাদের দালিমিক ঘোষণা শুরু না করার অর্থ কি আপনার এখন এদেরকে প্রতি না করে এই জন্য রসুল বলে গেছে নাচ করেন কাতলা আজ